বাংলা মানবতা সমাধান ikum wa rahmatullahi wa barakatuh Alhamdulillah Alhamdulillahilladhi hadana lihadha wama kunna linahtadiya lawla wama kunna linahtadiya lawla an hadana আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে এই চোখকে অবনত রাখার সংযত রাখার উপকারিতা কী আর অপকারিতা কী দৃষ্টিকে সংযত রাখতে পারলে আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করা হয় তা অন্য বিষয়ের ওপরে আলোচনা করা হয়েছে যা আপনারা হয়তো পর্যায়ক্রমে শুনতে পাবেন তাতে কোরআনই আয়াত আর হাদিস দিয়ে প্রমাণিত করা হয়েছে যে চোখকে সংযত রাখার অনেক লাভ ও উপকার রয়েছে তা আমরা পাব কালকে কেয়ামতের মাঠে ইনশা আল্লাহ তালা এখন যে কথাটি আমি বলতে চাই সেটা হচ্ছে চোখে অসংযত রাখার অপকার কি ক্ষতি কি অনিষ্ট কি তো সবথেকে বড় অনিষ্ট আর সব থেকে বড় ক্ষতি হচ্ছে এতে আল্লাহ এবং তার রাসুলের অবাধ্যতা করা হয় যদি চোখের হিফাজত না করি তাহলে আমরা যেন আল্লাহর আদেশকে মারলাম না আমরা যেন নবীর শিক্ষাকে গ্রহণ করলাম না আর আল্লাহ এবং তার রাসুলের শিক্ষাকে গ্রহণ না করার মানে হচ্ছে আমরা আল্লাহ এবং তার রাসুলের অবাধ্যতা করলাম আর যখন আমরা আল্লাহ এবং তার রাসুলের অবাধ্যতা করব। তখন আমাদের জন্য কি শাস্তি রয়েছে তা আল্লাহ তালা কোরআনের বিভিন্ন আয়াতে আমাদেরকে বলে দিয়েছেন যেমন তিনি বলছেন অমাই ইয়াসিল্লাহ রাসুলা ويتعدى حدودا يدخله نارا خالدا فيها وله عذاب مهين جرا الله एवं তার রাসূলের অবাধ্যতা করবে আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করবে তারা জাহান্নামে প্রবেশ করবে خالدا فيها عرش জাহান্নামে তারা চিরস্থায়ী হবে وله عذاب مهين আর সেই জাহান্নামে তারা لا يوجد أن يكون أساساً. الله يكون الرسولي لا يوجد هذا. قل الله يكون الرسولي لا يوجد أن يوجد هذا. ما يوجد هذا النام؟ لذلك، فإنه أعلم الله هو العالمين. فإنه قام بحثة عاية المدى الله هو العالمين. وَمَا كَانَ لِمُؤْمِنِينَ وَلَا مُؤْمِنَتِينَ إِذَا قَدَ اللَّهُ وَرَسُولَهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمَ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ ওমাইয়াসল ওয়া রাসুল্লা আল্লাহ রাবুল আলমিন বলছেন আল্লাহ এবং তার রাসুল কোনো বিষয়ের করে দেন কোনো বিষয় গ্রহণ করতে বলেন কোনো জিনিস পালন করতে বলেন তখন কোনো মুমেনা নারী কোনো মোমেন পুরুষ এই অধিকার থাকে না এই এখতিয়ার থাকে না যে তারা সেই ব্যাপারে কোনো পুনর্বিবেচনা করতে পারে আল্লাহ বলেছেন মেনে নিতে হবে নবী বলেছেন মেনে নিতে হবে সেই ব্যাপারে যা আল্লাহর কাছ থেকে আসবে যা নবীর কাছ থেকে আসবে সে ব্যাপারে নারীর আছে কেউ করতে পারবে না মাইয়া সিল্লাহ রসৌলা আল্লাহর আদেশকে গ্রহণ করার ব্যাপারে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ্লামের শিক্ষাকে গ্রহণ করার ব্যাপারে যারা আল্লাহ এবং তার রাসুলের না করবে মানে গ্রহণ করবে না আল্লাহ রাজনীতির নিষেধ করা জিনিস থেকে তারা বিরত থাকবে না তারা হবে নাফার মান তারা হবে অবাধ্যজন যারা আল্লাহ এবং তার রাসুলের অবাধ্যতা করবে তারা প্রকাশ্য ভষ্টতাই পতিত হবে প্রকাশ্য গুমরাহে তারা পরে যাবে আর যারা গুমরাহিতে পরে যাবে যারা ভষ্টতাই পতিত হবে তাদের শাস্তি কত কঠিন হবে তা আমরা অন্য আয়তের দ্বারা বুঝতে পারলাম ভষ্ট এবং গুমরাহ লোকদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন জাহান্নাম ওয়াল ই আতবিল্লা আল্লাহ তালা যেন আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচান আল্লাহ রব্বুল আলমিন আরো একটি আয়তের মধ্যে বলছেন এই আয়তের মধ্যে আল্লাহ বালাগা আগাম মিনাল্লাহ ওয়ারেহি আল্লাহ রসুল বলছেন আল্লাহর কথা আল্লাহর পাইগামকে মানুষের কাছে পৌঁছে দেওয়াই হচ্ছে আমার কাজ আমার কাজ আল্লাহর নির্দেশকে তোমাদের কাছে পৌঁছে দেবো আল্লাহর কথাগুলো তোমাদের কাছে পরিবেশন করে দিব আল্লাহর কথাগুলা সমাজে তোমাদেরকে আমি প্রচার প্রসার করে দিব তোমরা মানবে কি না মানবে না এটা তোমাদের ব্যাপার যদি মানো পুরস্কার আছে যদি না মানো শাস্তি আছে আমার কাজ কিন্তু তোমাদের কাছে আল্লাহ রবুল আলমিনের পাইগাম এবং আল্লাহ রবুল আলমিনের আদেশ এবং আল্লাহ রবুল আলমিনের নিষেধাজ্ঞা ইত্যাদি সমস্ত জিনিসগুলা তোমাদের কাছে প্রচার করে দেওয়া তোমাদের কাছে পৌঁছে দেওয়া এটা হচ্ছে আমার কাজ যদি মানো তাহলে আল্লাহর অনুগত শীল বান্দা হিসাবে পরিচিত হবে একজন আল্লাহর অনুগত শীল বান্দা হিসাবে তুমি আল্লাহ রব্বুল আলিমের কাছে মর্যাদা লাভ করবে আর যদি না মানো তাহলে তুমি হবে অবাধ্যজন আর অবাধ্যজন যে হবে তার কি অবস্থা হবে অমাইয়া ওয়া রাসুলা যে আল্লাহ এবং তার রাসুলের অবাধ্যতা করবে আল্লাহ রব্বুল আলিমিনের বিধি মেনে চলবে না আবাদা সেখানে তারা চিরস্থায়ী হবে কোনোদিন আর সেই আগুন থেকে তারা নিষ্কৃতি লাভ করবে না কোনোদিন আর সেই আগুন থেকে তারা বাঁচতে পথ পাবে না তো ভাইর আমার কথা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন এবং তার রাসুরের নাফার মানি যদি করি আল্লাহর নির্দেশকে পালন যদি না করি চক্ষুকে সংযত রেখে লজ্জাস হেফাজত করে তাহলে আমাদের অবস্থা কি হবে তা আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ আরও একটি আয়তের মধ্যে বলছেন ফলা ওয়ব্বিকা লাইউ মেনুন حتى يحكمك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما قال وربك هنبى تامر رবের কসম করে বলছি তোমার প্রতিপালকের কসম করে বলছি لا يؤمنون তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা তাদের বিভেদ এবং তাদের মধ্যেকার ঝগড়াঝাটি এবং সমস্যার সমাধান হিসাবে তোমাকে বিচারক হিসাবে গ্রহণ না করবে সমস্যা সমাধান যদি তারা তোমার কাছ থেকে না নেয় বিচার যদি তারা তোমার কাছ থেকে না নেয় বিচারক হিসাবে যদি তারা তোমাকে নির্বাচন না করে তাহলে তোমার রবের কসম করে বলছি তারা কোনো দিন মোমেন হতে পারে না তারপরে তুমি যে ফাইজশালা করে দিবে সেই ফাইজশালাকে মানার ব্যাপারে যেন তাদের মনে কোনো কিন্তু এবং তাদের মনে কোনো যেন কমতিবা ঘাটতি না থাকে তারা জন্য ঘাটতি অনুভব না করে আল্লাহ রবুল আলমিন নবীর মাধ্যমে যা আমাদেরকে দিয়েছেন এবং নবীর মাধ্যমে যে কথাগুলি আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন সেই কথাগুলোকে আমাদেরকে মেনে নিতে হবে যদি না মেনে আর নবীর কথাকে যদি আমরা উপেক্ষা করে চলি নবীর কোনো মূল্যায়ন না করি তাহলে আল্লাহ আল্লাহ আলমিনের নবীকে নবী হিসাবে মনে করি বা আমরা যদি আমরা নিজেকে মোমেন হিসাবে দাবি করে থাকি তাহলে আমাদের উচিত হবে বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম আমাদের যা কিছু দিয়েছেন যা কিছু বলেছেন আর আল্লাহর মাধ্যমে আল্লাহ নবী তো বলেছেন আল্লাহর মাধ্যমে অকুল্লী মোমিনা ইয়াকুদ্দুমিন আফসারিন তিনি মোমিনদেরকে বলো তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে অকুল্লিল মোমিনাতে ইয়াকুদ নবী আফসারীহিনা তোমরা মোমিনা নারীদেরকে তুমি বলো তারা যেন তাদের চক্ষুকে অবনত রাখে আমরা বুঝতে পারছি যে এই চক্ষুকে অবনত রাখার নির্দেশ আল্লাহর কাছ থেকে এসছে আর সেই নির্দেশটা মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন এখন যদি আমরা আল্লাহ নবীর নির্দেশকে পালন না করি তাহলে আমরা তো মুমিনে থাকতে পারছি না আমরা তো মুমিন বলে দাবি করতেও পারবো না তাই প্রত্যেক মানুষের উচিত হবে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নির্দেশকে পালন করা এবং রসুল করিম সাল্লাহাম যা বলেছেন তা মেনে চলা যদি মেনে চলি তাহলে ইনশা আল্লাহ আমরা একজন আল্লাহ পরিচিত হব আর আল্লাহ কাছে একদিন মহান পুরস্কার লাভ করব। আর যদি মেনে না চলি তাহলে কি অবস্থা হবে আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিলেন কোরআনের মাধ্যমে কোথাও বললেন যে তারা চিরস্থায়ী জাহান্নামে হবে কোথাও বললেন যে বিরাট এবং প্রকাশ্য ভষ্টতাই তারা পথিত হবে আবার কোথাও বললেন যে এমন জাহান্নাম তাদের জন্য রয়েছে যে জাহান নাম থেকে তারা কোনো বের হবে না তো ভাইরা আমার জাহান নাম থেকে মুক্তি পেতে চাইলে জাহান নামের আগুন থেকে বাঁচতে চাইলে আল্লাহ এবং তার রাসুলের অনুগত্য করতে হবে আল্লাহ এবং তার রাসুলের নাফারবানি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে যদি আমরা আল্লাহ এবং তার রাসুলের নাফারমানি থেকে দূরে থাকতে পারি তার করতে সমস্ত অন্যায় কাজকে পরিহর করে সমস্ত অন্যায় জিনিসকে পরিহার করে সমস্ত লজ্জাদায়ক বেহায়া অশ্লীল জিনিস থেকে যদি আমরা আমাদের চোখকে হেফাজত করতে পারি এই চোখের দৃষ্টিকে যদি আমরা অপবিত্র নোংরা ক্ষিন্নিত এবং জঘন্য জিনিস থেকে যদি আমরা এই চোখকে যদি অবনমিত রাখতে পারি এর যদি সংরক্ষণ করতে পারি তাহলে ইনশা আল্লাহ তালা কালকে কে আমাদের মাঠে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করবেন মহান পুরস্কার জান্নার যা আমাদের জন্যই তিনি আল্লাহ প্রস্তুত করে রেখেছেন আর যদি আমরা এর হিফাজত না করি ভাইরা আমার তাহলে আমরা তো জানতেই পারলাম যে আমাদের জন্য কঠিন শাস্তি রয়েছে এইভাবে আজকের সমাজের দিকে তাকিয়ে দেখেন আজকের সমাজের মানুষের দিকে তাকিয়ে দেখেন কোন এমন অন্যায় নেই কোন এমন জিনিস নেই যা আমরা করতেছি না অথচ আমরা মুসলমান নমরুদের কথা বলেছেন কোরআনে আল্লাহ রব আলমিন হজরত নূ আল সাহতালের জাতির কথা বলেছেন কোরআনে আল্লাহ রবুল আলমিন ফিরাউনের কথা বলেছেন কেন তারা আল্লাহর অবাধ্যতা করেছিল আল্লাহ নাফার করেছিল আল্লাহর নির্দেশকে তারা পালন করেনি তাই তাদের অবস্থা কি হয়েছিল মহান আল্লাহ রবুল আলমিন পুরানে তা উল্লেখ করে দিয়েছেন এগুলি আমাদের জন্য আমাদের উপদেশের জন্য আল্লাহ রবুল্লা আলমিন উল্লেখ করেছেন এখন একটি ছোট্ট বিরুদ্ধে নিচ্ছি সাথে থাকুন আবার আসছি যাদের পথে চলা যায় না তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কথাই পড়ছিগুহিম লীন তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিষক্ত এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন আয়োজন যাদের পথে চলা যায় না क्यों इसलम पथ के निर्वाचन ना कर निर्देश दिए पथे चला जाए ना आज रसटाय पुनः सम्प्रचार सकाल साढ़े आठ टाइम पीस टी डाय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 बर अंतर औरलर दि लक्ष्य कर सही मुस्लिम चतुर्थ खंड सत्क्यवहार और शिष्टाचार अध्यायेद এক হাজার ষাট হাদিস নম্বর ছ হাজার স্বাগত জানাচ্ছি আমি বলছিলাম আল্লাহ তা কোরআনে ফরনের কথা উল্লেখ করেছেন নমরুদের কথা উল্লেখ করেছেন কারণের কথা উল্লেখ করেছেন হজরত নৌ আলি সালাতামের জাতির কথা উল্লেখ করেছেন এইভাবে হজরত সালেহ আলি হসাত সালাম ইত্যাদি জাতিদের কথাও আল্লাহ তা উল্লেখ করে বলেছেন যে তারা নাফারমানি আল্লাহর অবাধ্যতা করার কারণে ধ্বংসের শিকার হয়েছিল দুনিয়া থেকে তাদেরকে আল্লাহ রব্বুল আলিমিন ধ্বংস ও মিটিয়ে দিয়েছিলেন যদি আমরাও আল্লাহ রব্বুল আলমিনের নাফারমানি করি তার অবাধ্যতা করি তাহলে আমাদের পরিণতি ওই রকম হতে পারে এ কথাটা মনে রাখা দরকার আজকে আমাদের অবস্থা দেখুন আজকে আমরা আল্লাহ রব্বুল আলমিনের অবাধ্যতা করে যাচ্ছি কোন পরোয়া নেই কোনো চিন্তা নেই অন্যায়ের ওপরে অন্যায় অশ্লীলের ওপরে অশ্লীল আর কত অভদ্র আচরণ আমরা যে করে যাচ্ছি আমাদের কোনো চিন্তা নেই কিসের কারণে শুধু এই দুনিয়ার কারণে দুনিয়ার প্রতি আকর্ষণ দুনিয়াদারী দুনিয়া পেতে চাই দুনিয়া লাভ করতে চাই দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য দুনিয়ার তৃপ্তি সাদ ইত্যাদি গ্রহণ করার জন্য আমরা যা ইচ্ছা তাই করি হালাল না হারাম চলবে না চলবে না করা যাবে কি করা যাবে না এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই করতেই আছি আমরা অথচ আমরা জানি না যে আমরা যা কিছু করছি তার একদিন হিসাব হবে আর তখন হিসাব হবে যখন আমল নেই শুধু হিসাব কথাটা মনে রাখেন আজকে হিসাব নেই আপনি যা ইচ্ছা তাই করেন যে তাই করতে পারছেন আপনি কেন আজকে আপনার হিসাব লেবার কোনো মানুষ নেই আজকে আমরা এমন এক দেশে বাস করি এমন এক জায়গাতে বাস করি যেখানে ইসলামের কোন চর্চা নেই এখানে মানুষ স্বাধীন যার যা ইচ্ছা সেটাই করতে পারে যার যা ইচ্ছা সেটাই করে যাচ্ছে ব্যবচারের ওপরে ব্যবিচার করে যাচ্ছে ব্যবিচার করে প্রকাশও করছে কিন্তু তার কোনো বিচার নেই কেন বিচার নাই ইসলামী আইন নেই যদি ইসলামী আইন থাকতো আর ব্যবিচারই সারাব খাওয়ার যদি কানুন জারি থাকতো। তাহলে কোনো মানুষ সারাব খেতে পারত না কিন্তু যেহেতু আইন নেই আইন মানি না তাই আমরা যা ইচ্ছা তাই করে যাচ্ছি করে যান যা ইচ্ছা তাই এখানে হয়তো আপনার কেউ বলার নেই কেউ আপনাকে কিছু বলতে পারবে না আমরা সবাই নিজেকে এখানে স্বাধীন মনে করি আমার ইচ্ছা আমার মাল আমার ধর আমি যেভাবে চাইব সেভাবে ব্যয় করব। আমার ইচ্ছা আমি যা ইচ্ছা তাই করতে পারি করে নবী বলে গেছেন আপনার জন্য অপেক্ষা করছে কালকে কে আমতের মাঠে আল্লাহ রবুল আলমিনের বিচার আল্লাহ রবুল আলমিনের আদালত সেই আদালতে কিন্তু আপনার বিচার হবেই সেখানে কিন্তু আপনি বাঁচতে পারবেন না তো ভাইরা আমার মনে রাখবেন আজকে কিন্তু আমল আছে হিসাব নাই, কালকে আপনি বলতে পারবেন না যে আল্লাহ দুনিয়াতে একবার পাঠিয়ে দেন দুনিয়াতে আর একবার পাঠিয়ে দেন যা করিনি তা করি আসবো লজ্জাস তালে হিফাজত করতে বলেছিলেন আল্লাহ আমি হিফাজত করবো এবারে চক্ষুকে অবনত রাখতে বলেছিলেন আমি সমস্ত আমল করি আসব যা আমি আগে করিনি এগুলি বললে তখন কোনো লাভ হবে না তো ভাইর আমার কথা হচ্ছে যে দুনিয়াতে আজকে দুনিয়ার মহে দুনিয়ার মহব্বতে দুনিয়ার ভালোবাসায় আমরা হালালো হারাম কিচ্ছু দেখছি না তাই তো আজকে আমাদের মধ্যে আর আমাদের পার্শ্বস্ত যে সমস্ত অমুসলিম মুসলিম আমাদের সাথে বসবাস করছে এই উভয়ের মধ্যে কোনো পার্থক্য দেখছি কোনো এমন কাজ আছে যে কাজে আমাদেরা তাদের মধ্যে কোনো পার্থক্য আছে চুরি আমরাও করি তারাও করে মদ তারাও খাই আমরাও খাই ডাকাতি তারাও করে আমরাও করে সুদ তারাও খাই আমরা সমস্ত অন্যায় আমরা জড়িয়ে পড়েছি কারণ হচ্ছে একটাই যে আমাদের দরকার দুনিয়ার আমাদের আকর্ষণ দুনিয়ার প্রতি এই দুনিয়ার প্রতি অত্যধিক আকর্ষণের কারণে আজকে আমরা আমাদের নেতৃত্ব হারিয়ে দিয়েছি আজকে জমিনে আমরা প্রতিষ্ঠিত না আজকে আমরা অসহায় আর দুর্বল জাতিতে পরিণত হয়েছি আল্লাহ আল্লাহ বলছেন তাদের সাথে করেছেন যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন যে তাদেরকে জমিনের কর্তৃত্ব দান করবেন ইমান আর নেমিনের কর্তৃত্ব দান করবেন শাসন ভার আর আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ তাদের দিনকে প্রতিষ্ঠিত করে দিবেন যে দিনকে আল্লাহ রবুল আলমিন তাদের জন্য পছন্দ করেছেন আজকে ইসলাম নেই আমরা অনেকেই চাইছি ইসলামী দেশ হোক ইসলামী রাষ্ট্র হোক ইসলামী সমাজ হোক ইসলামী পরিবার হোক ইসলামী সবকিছু হোক এটা আমরা চাইছি কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না কারণ আমরা তো আল্লাহ রাবুল আলীমের দিন চাই না আমরা নেক আমল আর প্রহেসগারি দিনদারি সব ত্যাগ করে দিয়েছি এই আল্লাহ বলছি আমি প্রতিষ্ঠিত করে দিব তোমাদের দিনকে দিন থাকে যেখানে দিন থাকে চুরি থাকবে না ডাকাতি থাকবে না ছিনতাই থাকবে না বেইমানি থাকবে না মদবদ থাকবে না ব্যবিচার থাকবে না কিচ্ছু থাকবে না যদি দিন থাকে আর দিনের উপরে যখন আমল থাকবে না কোরআনী আইন যখন থাকবে না তখন সব কিছু নেমে আসবে গোটা সমাজ অন্যায় ভরে যাবে আর অন্যায় ভরে যাওয়ার কারণে আল্লাহ রবুল আলম তখন তার সাহায্য এবং তার সহযোগিতা আমাদের থেকে তুলে নেবেন আর যখন তার সাহায্য আর তার সহযোগিতা আমাদের থেকে উঠে যাবে তখন আমরা এক অসহায় জাতিতে পরিণত হয়ে যাব। যা বর্তমানে আমরা হয়েছি তাই তো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ صلى الله عليه وسلم حديث أن تدع عليكم كما تدع الأقلة إلى قصعتها قال قائل من قلة يومئذ يا رسول الله قال بل أنتم كثير ولكنكم غساء كغساء السيل ولا ولينزعن الله في قلوب أدوبكم المهابة منكم ولا يخزفن في قلوبكم الوهن كلا ومن وهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت আবুদাউ শরীফের হাদিস হাদিস হিসাবে এই হাদিসটি প্রমাণিত আল্লাহ নবী বলেছেন এমন একটা যুগ আসবে যে যুগে অন্যান্য জাতিরা তোমাদেরকে থেকে ছিঁড়ে ছিঁড়ে খাবে সাহস থাকবে না ওরা তোমাদেরকে চতুর্দিক থেকে ছিঁড়ে ছিঁড়ে খাবে যেমন দস্তরখানার মধ্যে বসে মানুষরা খাবারকে কে চতুর্দিক থেকে ছিঁড়ে ছিঁড়ে খায় ওইভাবে অন্য জাতিরা তোমাদেরকে চতুর্দিক থেকে ছিঁড়ে ছিঁড়ে খাবে সাহাবি বললেন হুজুর তখন কি আমরা সংখ্যাই কম হব। আল্লা নবী বললেন না তখন সংখ্যায় কম হবে না বরং তখন সংখ্যায় তোমার অনেক বেশি হবে হাল্লা নবী বদলে তিনশো জনুদে গেছিলেন সাতশো জন মোতাই গেছিলেন তারা বিজয় লাভ করে কেন ইমান ছিল আল্লাহর ইবাদত করতেন আল্লাহর ইবাদতে কাউকে শরিক করতেন না আল্লাহ নবী বললেন যে না সংখ্যায় তোমার অনেক বেশি হবে কিন্তু তোমাদের অবস্থা হবে গোসা উন ক্যাগুসা ইসসাই। তরঙ্গ তারিত সমুদ্রের পানি বা স্রোত যখন পানির স্রোত যাবে সেই স্রোতের সাথে সাথে অনেক খরকুটো খরকুটো স্রোতের সাথে যায়। এই শক্তি থাকে না পানি যেদিকে চাইবে সেদিকেই তাদেরকে বইয়ে নিয়ে যাবে বলছেন রবি তোমাদের অবস্থা হবে ওই রকম অমুসলিমরা যেভাবে চাইবে তোমাদেরকে সেইভাবে বয়ে নিয়ে যাবে তোমাদের নিজস্ব কোন শক্তি থাকবে না অমুসলিমরা কাঁপতো কেন তাদের ইমানে বলের কারণে আজকে অমুসলিমরা আমাদেরকে ভয় পায় না বরং আজকে অবস্থা হয়ে গেছে আমরা ওদেরকে ভয় পাই আজকে আমরা ওদেরকে এড়িয়ে চলার চেষ্টা করি কেন আমরা ভয়ের মধ্যে আছি ইমান নেই আর তোমাদের অন্তরে আল্লাহ রবুল আবির ওহান সৃষ্টি করে দেবেন জিজ্ঞাসা করা হলো ওমান ওহান্লা আল্লাহি বললো সভ্য দুনিয়া ও কেরাহিয়াত মত ওহান হচ্ছে তোমরা দুনিয়াকে খুব বেশি ভালোবাসবে আর মরতে চাইবে না আর আমাদের অবস্থা বর্তমানে এই হয়ে গেছে আমরা দুনিয়াকে ভালোবাসি মরতে চাই না খুব বেশি ভালোবাসার কারণে হালাল হারাম অন্যায় নেই কিচ্ছু দেখি না যা পাই তাই গ্রহণ করি আল্লাহ রবুল আলমী কি বলেছে না বলেছে নবী কি বলেছে ন এই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই ওরা যা করে আমরাই তা কেউ দিনই ব্যাপারেও তাই দেখেন ওরা যা করে আমরাও তা কে আমরা সব তো এক হয়ে গেছি তো ভাইর আমার কথা হচ্ছে আজকে আমাদের সমাজের অবস্থা হয়ে গেছে এই যে আমাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই আর এই পার্থক্য না থাকার কারণে আজকে আমরা এমন হয়েছি যে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে আমাদের কাছে কোনো সাহায্য আসছে না এক দুর্বল জাতিতে আমরা পরিণত হয়েছি আজকে যদি আমরা আমাদের সবলতা ফিরে পেতে চাই আজকে যদি আমরা প্রতিষ্ঠিত হতে চাই আজকে যদি আমরা বুক ফুলিয়ে চলতে চাই তাহলে এক নম্বর শর্ত হচ্ছে ওই শর্ত যে আল্লাহ তারা বলে দিয়েছেন ইয়া আুদুনানি লা আমার ইবাদত করতে হবে আমার ইবাদতে কাউ কি শরিক করলে চলবে না আমি যে কথাটা প্রিয় দর্শকবৃন্দের কাছে বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে আল্লাহ রব্বুল আলমিন নির্দেশ দিয়েছেন এই চক্ষুকে অবনত রাখা যদি না রাখি তাহলে আল্লাহ শাস্তির সম্মুখীন হতে হবে আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা যেন আমাদের চোখে হেফাজত করতে পারি ওসাল্লাহ আলা নবীনা মুহাম্মদ ও আল্লাহ আলহি ওয়াসবিহি আজমাইন widehat sangothish manobotar kollaner jonno tara nirdeshe bolche sontan barao opor কমানো muslim desh gulite janasongkhya komano jay er puraskar goshona korta unnati sadhoner jonno corona hadiser yan manush jakhon thake na tokhoni manush ei podokkhep nay eto onek gulo dekhiye dr. abdullah jahangi abdur razzaq bin yusuf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 জয়েন্ট ডক্টর জাকির নায়িক দেখুন অর্ধাঙ্গিনী নাতিতাঙ্গিনী আজ রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়